সমিল্ রাহিমে আলিফল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 ইয়া তোমার প্রতি অবতীর্ণ করেছি যাহাতে তুমি মানব জাতিকে তাহাদের প্রতিপালকের নির্দেশক্রমে পারো অন্ধকার হইতে আলোকে তাহার পথে পরাক্রমশালী প্রশংসার আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারি কঠিন শাস্তির দুর্ভোগ কাফিদের জন্য যারা দুনিয়ার জীবনকে আকিরা দিচ্ছে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিতে চায় উহেরাই তো ঘোর বিভ্রান্তিতে রইয়াছে আমি প্রত্যেক রাসুলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়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 मुसा के निदर्शन सह प्रेरण कर तुम सम्प्रदाय के अंधकार हे आलोते आनयन करो और उदा के आल्ला दिवसगुलिर द्वारा उपदेश दाओ इहा निदर्शन रही है प्रत्येक परम धर्यशील और परम कृतज्ञ व्यक्तिर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 স্মরণ কর মুসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন ফেরাউনি সম্প্রদায়ের কবল হইতে যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তোমাদের পুত্রগণকে জবেহ করিত তোমাদের নারীগণ কে জীবিত রাখিত এবং ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হইলে অবশ্যই আমার শাস্তি হইবে কঠোর মুসা বলিয়াছিল তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি الله اوفاف مفتو و پر شکر الم یاتیکوم نبؤ الذین من قبلکم قوم نوح وعاد وثمود والذین من بعدهم لا یعلمهم الا الله جاءتهم رسلهم بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وقالوا, وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُم بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ उ निकट स्पष्ट निदर्शन सह उ रसुलसिया उतर मुखे स्थापन करित जहा तुमरा प्रत होवश अस्वीकार करी এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ রয়েছি সে বিষয়ে আমাদেরকে আহ্বান করিতেছিল উহাদের রাসুলগণ বলিয়াছিল আল্লাহ সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে जिन्हें आकाश मंडलियों पृथ्वी सृष्टिकरता आहवान करें तुम्हारे पाप मार्जना करहारात तुम्हरा तो मत मानुषुरुषगण जहाँ इबादत करित तुम्हारा तहत इबादत होते वरत रा चाह अतए तुम्हरा निकट को अकाठ प्रमाण उपस्थित करो قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِنَّنَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ وَلَكِنَّ اللَّهَ يَمُنُّ عَلَى مَن يَشَاءُ وَلَكِنَّ اللَّهَ يَمُنُّ عَلَى من يَشَاءُ مِنْ عِبَادِهِ রাসুলগণ উহাদেরকে বলিত সত্য বটে আমরা তোমাদের মত মানুষই কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে অনুগ্রহ করেন আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয় আল্লাহ निर्भर करा तथ प्रदर्शन करवश्य धर्ज धारण करीगर निर्भर करुक ছিল <us Catholic> <Sm objetivo> <legitimacy> <Idol> আমরা তোমাদেরকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কার অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়ে আসিতেই হইবে তাহাদের প্রতিপালক ওই প্রেরণ করিলেন অবশ্যই বিনাশ করিবিন উহাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করিবই ইহা তাহাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তি হরা বিজয় কামনা করিল এবং প্রত্যেক উদ্ধত সৈরাচারী ব্যক্ত মনোরথ হইল। মিউরাই জাহান্নাম ওয়া ইসকামিম্মাঈ সদী এবং পান করান যাহ অতি কষ্টে এক এক ঢোক করিয়া গলৎকরণ করিবে এবং উহা গলৎকরণ করা প্রায় সহজ হইবে না সর্বধিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তাহার মৃত্যু ঘটিবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ করিতেই থাকবে যাহা তাদের প্রতিপালককে অস্বীকার করে প্রচন্ড বেগে উড়াইয়া যা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাইতে পারে না ইয়া তো ঘোর বিভ্রান্তি তুমি কি লক্ষ্য কর যে আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবী যথা বিধি সৃষ্টি করিয়াছেন তিনি ইচ্ছা করিলে তোমাদের অস্তিত্ব বিলোপ করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনিতে পারেন আর লজ নো আদো কুঠিন উলিদিন উল্লীন বু ইম তহল তুম فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ قَالُوا لَوْ هَدَانَ اللَّهُ لَهَدَيْنَاكُمْ সকলে আল্লাহর নিকট উপস্থিত হইবে যাহারা অহংকার করিত তখন দুর্বলেরা তাহাদেরকে বলিবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন তোমরা আল্লাহর শাস্তি হইতে আমাদেরকে কিছু মাত্র রক্ষা করিতে পারিবে উহারা বলিবে আল্লাহ আমাদেরকে লিয়াল সুলতানিন ইউ তু কুম ফি ফলতু মুশ্রি কুম যখন বিচার কার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি अमीय तुम्हारे प्रतिश्रुति दियाँ क्यों अमी तुम्हारे प्रदत्त प्रतिश्रुति भंग करो तुम्हारे ऊपर को आधिपत्य छा ना केवल तुम्हारे के आहवान करियाँम एवं तुमराहवान साड़ा दिया सूत तुम्हारा प्रति दोषारोप कर तुमरा निजे दोषारोप करो हमें तुम्हारे उद्धारे सहाय करम नई और तुम्हरा उधारे सहाय करम न তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীফ করিয়াছিলে আমি তা অস্বীকার করিতেছি জালিমদের জন্য যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাদেরকে দাখিল করা হইবে জাননাথে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়া থাকেন সদ্ বাক্যের তুলনা উৎকৃষ্ট বিক্ষ যার মূল সুদৃঢ় ও যার শাখা প্রশাখা উর্ধে বিস্তৃত যা প্রত্যেক মৌসুমে উহ ফলদান করে উহ প্রতিপালকের অনুমতি ক্রমে এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে তুলনা এক মন্দ বৃক্ষ যার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন جَارِكُنُ الثَّيْتُ نَاي يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيُضِلُّ الله ويفعل الله مَا يَشَاءُ যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাহাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখিবেন এবং যাহা জালিম আল্লাহ উহাদেরকে বিভ্রান্তিতে রাখিবেন আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন তুমি কি উহাদেরকে লক্ষ্য করো না जारा आल्लाहर बदले अकृतज्ञता प्रकाश कर जहान नामे जहार मध्य उ प्रवेश कर निकृष्ट आवास स्थल ندى الذي يضل عن سبيله قلتمتعوا فان নির্ধারণ করে তার পথে বিভ্রান্ত করিবার জন্য বল ভোগ করিয়ালও পরিণামে তোমাদের হুম আলিয় আমার বান্দাদের মধ্যে যাহারা মুমিন তাহাদেরকে তুমি বলো সালাত কায়েম করিতে এবং আমি তাহাদেরকে জীবিকা হিসেবে যা দিয়াছি তা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করিতে সেই দিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব থাকিবে না اللَّهُ الذي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لكم তিনি আল্লাহ যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যিনি আকাশিতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন যিনি নৌজানকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন। যাতে তাহার বিধানে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে রাত্রি ও দিবসকেল এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাহার নিকট যা কিছু চাইয়াছ তা হইতে তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে সংখ্যা নির্ণয় করিতে পারিবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় স্মরণ করো। ইব্রাহিম বলিয়াছিল হে আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতি ومن عصاني فانك غفور رحيم হে আমার প্রতিপালক এই সকল প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে সূত্রাং যে আমার অনুসরণ করিবে সেই আমার দলভুক্ত কিন্তু কেউ আমার অবাধ্য হইলে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু في واد غير ذي زرع عند بيتك المحرم ربنا ربنا ليقيموا الصلاه فاجعل الافئده من الناس تهوي اليهم وارزقهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের প্রতিভা আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুরূপায় তোমার পবিত্র গৃহের নিকট হে আমাদের প্রতিভা আলোক এই জন্য যে উহারা যেন সালাত সালাদ অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও এবং ফলাদি দ্বারা উহাদের রিজিকের ব্যবস্থা করিও যাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে হে আমাদের প্রতিবালক তুমি তো জানো যাহা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি আকাশ মন্ডলীয় পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে আমার বার্ধক্য সমাইল ও ইসাহ দান করিয়াছেন আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন হে আমার প্রতিপালক আমাকে সালাদি করো এবং আমার বংশধত্বের মধ্যে হইতেও হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও তুমি কখনো মনে করিও না যে জালেমরা যাহা করে সে বিষয়ে আল্লাহ গাফিল তবে তিনি উহাদেরকে সেই পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হইবে স্থির মোহতয় আকাশের দিকে যেদিন তাহাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো আমাদের কালের শপথ করিয়া বলিতে না যে তোমাদের পতন নাই অত বৈম কলবিহীমুল্ল সথচ তোমরা বাস করিছে তাহাদের বাসভূমিতে যারা নিজেদের প্রতি চুরুম করিয়াছিল এবং তাহাদের প্রতি আমি কি করিয়াছিলাম তাহা তোমাদের নিকট সুবিধিত ছিল এবং তোমাদের নিকট আমি উহাদের দৃষ্টান্ত উপস্থিত করিয়াছিলাম করিয়াছেন। যদিও উহাদের চক্রান্ত এমন ছিল যাতে পর্বত টলিয়া তুমি কখনো মনিকুরিও না যে আল্লাহ তহার রাসূলগণের প্রতি প্রদত্ত প্রতিসৃতি ভঙ্গ করেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক ইয়াউমা তাবদ্দালুল আরদু গাইরা আল আরদি ওয়াস-সামাওয়াত ওয়াবরাযু লিল্লাহিল ওয়াহিদুল কাহার যেদিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশ মন্ডলীয় এবং মানুষ উপস্থিত হইবে আল্লাহর সম্মুখে যিনি এক পরাক্রমশালী সেদিন তুমি অপরাধীদেরকে দেখিবে শৃঙ্খলিত অবস্থায় سراب لهم من قطران وترشاو وجوههم نار وذر جامعه الکطر و огنی اشن্ন করবে উহাদের মুখমণ্ডল لیجزی الله كل نفس ما کسبت الله سريع الحساب ইয়া এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন্ল ইযা মানুষের জন্য এক বার্তা যাহাতে ইহা দ্বারা ঘোরা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলাহ এবং যাহাতে সম্পন্নরা উপদেশ গ্রহণ করে